আজকের আলোচনার শুরু ভাগে যে মাসলাটা থাকবে সেটা হচ্ছে যে আপনার মসজিদের মধ্যে বিতর্গত যে আপনার মাইকগুলো আছে এইগুলা ব্যবহার করা অথবা হম আপনার সাউন্ড বক্স ব্যবহার করা হম মসজিদে যখন নামাজ হয় নামাজের সময় মসজিদের নামাজের ভিতরে এটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই হ্যাঁ অনেকে এটার মধ্যে নিষেধ করে যেমন আমাদের চট্টগ্রামের দিকে এমন কিছু মসজিদ আছে সেখানে মাইকে আজান দিতে দেওয়া হয় না মাইকে আর মাইকে কোরআন সাহিব তেলাওয়াত আমাদের বাংলাদেশে খুব রেয়ার দেখা যায় যে ইমাম সাহেব মাইকে কোরআন মসজিদ তেলাওয়াত করেন হম হ্যাঁ এরকম আপনার বিশেষ করে না মাজিদ মাস করে কোরআন মাসিদি তেলাবাদ করতে দেখা যায় অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে আপনার কিছু কিছু মসজিদে নিষেধ করা হয় তাদের দলিল কি তারা দিতে চেষ্টা করেন যে যে এটা ইলেকট্রিক্যাল জিনিস ইলেকট্রিক হচ্ছে আগুন হ্যাঁ সুতরাং আর কোরআন হচ্ছে নূর সুতরাং আগুনের সাথে কোরআন নূরের মিশ্রণ কখনো এটা জাহেজ নেই কিন্তু এটা ভুল কথা হম আপনার কেউ নামাজের মধ্যে যখন কুরান তেলাওয়াত করে সে কোরআন ভিতরে যেই মর্জিদের সাউন্ড বক্স আছে সেগুলো দিতে পারে হম এরকম ভাবে সে বাইরেও ইচ্ছে করলে দিতে পারে যদি উদ্দেশ্য হয় যে আপনার মানুষকে লাভবান করা যে কোরআন মসজিদের মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া মুসল্লি ছাড়াও বাইরের লোকদেরকে যদি উদ্দেশ্য হয় তাহলেও যাওয়াজ আসে হম কিন্তু যদি কোনো প্রয়োজন না হয় যে এত বেশি দূরে আওয়াজ দেওয়া হয় যেটা অপ্রয়োজনীয় যে বেশি সাউন্ড বক্স লাগানো হয় সেটা কখনো ঠিক নয় হ্যাঁ কিন্তু তারপরেও আপনার মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখা সেটা ভালো বাইরে বেশি আওয়াজ না দেওয়া কিছু মানুষ এরকম মনে করে থাকেন যে বাইরে সাউন্ড বক্স দিলে যে নামাজ শুরু হয়েছে বা মানে কত রাগাতের কোন অংশ চলছে এই সমস্ত আপনার বোঝার জন্য সেটার জন্য অনেকে জায়জ বলে থাকেন সুতরাং এটাকে সীমাবদ্ধ রাখাই ঠিক হবে खराबी जो, जो, जो प्रमाणित है जमन अपन पास मस्जिद एम भाई साउंड बाड़िए दिए पास मस्जिदे नमज पढ़ते कष्ट अथवा एरक भावे विशेषकर प्रतिबी जरा आज হুম এরা আপনার যে আসে তারাও কিন্তু আপনার কষ্ট পাচ্ছেন এরকম যদি হয় তাইলে কিন্তু আপনি বাইরে সান্ডবক্স ব্যবহার করতে পারবেন না শুধু মসজিদের ভিতরটাই ব্যবহার করবেন সুতরাং ক্ষতির যদি সম্ভাবনা না থাকে হম শুধু জানান দেওয়া উন্ড বক্স হালকা ব্যবহার করা হয় বাইরে তাতে অসুবিধা নেই কিন্তু আপনার কোরআন মসজিদ তেলাওয়াত করা মসজিদের ভিতরে আজানের আগে বিশেষ করে কোন কোন এলাকা আছে আফ্রিকার দিকে আমাদের দেশে আমরা দেখতে পাইনি জুমার আজানের আগে কোনো কোন এলাকায় কোরআন মসজিদ তেলাওয়াত করা হয় হম এটা কিন্তু একটা বেদাতি কাজ সেটা আমাদের মনে রাখতে হবে পঁয়ষট্টি নম্বর যে মশালা সেটা হচ্ছে কোরআন মজিদ তেলাবাতের ক্ষেত্রে হম প্রতিধ্বনি ব্যবহার করা हम्म अपन माइकर मध्य प्रतिध्वनिर एक सिसटेम आई प्रतिध्वनि सिसटेम व्यवहार करा हम्म करते समस्या ना जो आवाज़ की शुद्ध एक सूंदर एक मोटापन कर उद्देश्य है तस्या है ना क्यों जो एम है आवाज़ डबल हो जाए जो जा अक्षर उच्चारण डबल है तेज क्या जा। चाहिए अपनर इधे हक বিশেষ করে যেটাকে বলা হয় মাইকের মধ্যে হোক অথবা হ্যাঁ অন্য কোনো ব্যাপারে হোক অথবা আপনার বিশেষ করে কোরআন রেকর্ড করার ক্ষেত্রে যদি হোক পড়ার ক্ষেত্রে সেটাও যায়জ নেই যদি এরকম কোনো প্রতিদ্বন্দী ব্যবহার করা ডাবল সাউন্ড হয় অথবা যদি আপনার কোরআন রেকর্ড করতে যাচ্ছে রেকর্ডিং সিস্টেমের মধ্যে এরকম ব্যবহার করা যেটার মধ্যে ডাবল দনী হয় সেটাও যায়জ নেই কিন্তু যদি ডাবল দনী না হয় শুধু আওয়াজটাকে একটু সুন্দর করার জন্য মোটা করার জন্য যদি ব্যবহার করা হয় সেটাতে কোনো সমস্যা হবে না আরেকটা ব্যাপার আরেকটা মশলা যেটা নম্বর মশলা সেটা হচ্ছে কোনো আপনার মজলিসে যদি খারাপ কিছু হয় যেমন গানের মজলিস ইত্যাদি সেখানের মধ্যে কোরআন মজিদ দিয়ে সেই মজলিসটাকে শুরু করা সেটা কখনো হ্যাঁ আপনার জায়জ হবে না তাহলে কোরআন অবমানন হয় কিন্তু যদি এমন হয় হম যে আপনি কোনো মজলিস সেখানে ভালো কোনো আলোচনা হবে কোনো কিছু হবে এরকম যদি আপনার মাঝে মাঝে করা যায় কোরআন দিয়ে শুরু করা যায় তাতে অসুবিধা নাই কিন্তু এটাকে সুন্নত মনে করা যাবে না বা সবসময় এটা করা যাবে না যেন মানুষ আবার এটাকে সুন্নত মনে করে বসে হ্যাঁ সেটা করতে গেলে ভুল ধারণা ভুল মেসেজ দেওয়ার কারণে সেটা না যায়জ হবে সাতষট্টি নম্বর যেটা মশলা সেটা হচ্ছে আপনার কোরআন তালাওয়াত করার সময় অনেকে কান চাপে ধরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে कुरान तेलावत विशेषकर बड़ कार्य से ना कर भलो खाल आठषट्ठी नम्बर जो मशाला হুম কোরআন যখন খতম করা হয় মানে একজনের তেলাওয়াত করতেছিল খতম করার সময় সাদা এটা অনেকে বলে এটা কিন্তু থেকে প্রমাণিত নয় বরং এটাকে বলে মানে সেটা করা যাবে না উনসত্তর নম্বর যে মাসালা সেটা হচ্ছে একজন কারি সাহেব তিনি কোরআন মাজি তেলাওয়াত করেন তিনি কি অন্য জনের কেরাতকে নকল করতে পারবেন অন্য জনের কেরাতের সাউন্ড এটা কয়েকটা ধরন আছে যদি উদ্দেশ্য হয় মানে এ ইয়ে করা মানে তাকে নিয়ে ঠাট্টা করা অনেকের কেরাতের সাউন্ডটা মানে সুন্দর না আরেকজন সেটাকে করতেছে মানে তার তাকে নিয়ে ঠাট্টা করার জন্য হুম তাহলে সেটা অবশ্যই আরাম হবে কারণ এটা কোরআন ঠাট্টা করা যাবে না আর যদি এমন হয় যে ওই কারির সাউন্ডটা তার খুব ভালো লেগেছে এই কারণে সে সৌন্দর্যে অভিভূত হয় সে ওটার সাউন্ডটাকে নকল করেছে হম তাহলে কোনো অসুবিধা হবে না বিশেষ করে जदि और उद्देश्य है तजबीर शिखा अथवा अपन आवाज़ खूब सुंदर एक कारण सुबह समस्या है ना क्यों जो उद्देश्य है जरतर मत आपउंड देवार उदेश्य निजे दक्षता के प्रकाश करा जी पारि ए रकम बात अभिभूत हो रकम जदि उद्देश्य है तेज समस्या आ जाना सत्तर नम्बर जो मशला के तरल करा एम चैनेड़ा जी चैनल मध्य खराबार संख्या बहुत बेदात प्रचलन हम सबसमें ग्य शरियत बिुदी क्षिल्म इत्यादि मान जो चैनल मध्य सब समय प्रचारित है से मध्य कुरान मजिदे तेलावत् तील सूंदर तेलावत कर प्रोग्राम चालू करायेज हाँ কিন্তু যেই আপনার মধ্যে বেশিরভাগই ভালো মাঝে মাঝে একটু কাজ আছে কিন্তু সেখানে কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম রাখা যেতে পারে একাত্তর নম্বর যে মাসালা সেটা আছে যে খোদবার মধ্যে অথবা ওয়াজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করা হয় হুম সেটা দুই ধরনের এক নম্বর হচ্ছে প্রথম ধরেন হচ্ছে যে খতিব সাহেব কোরআন পড়তেছেন অথবা যিনি ওয়াজ করতেছেন কোন সুরা পড়তেছেন অথবা কিছু লাগাতার কিছু আয়াত আয়াতেন উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে মানুষকে আপনার কিছু মেসেজ দেওয়া উদ্দেশ্য আছে স্মরণ করিয়ে দেওয়া হম কিছু উপদেশ দেওয়া যদি উদ্দেশ্য থাকে হম তাহলে সেটা আপনার তাজবিদের সাথে খুব সুর করে পড়া যেতে পারে ব্যবহার করে সুন্দর সুর করে পড়া কোনো অসুবিধা নেই কিন্তু আরেকটা দ্বিতীয় পদ্ধতি যে কোরআনের কোনো আয়াত আপনি খোদ্বার মধ্যে পড়বেন অথবা এরকমভাবে ওয়াজের মধ্যে আপনি বলবেন সেটা রেফারেন্স হিসেবে আপনি ব্যবহার করছেন মানে কোন আয়াতকে তাহলে সেই ক্ষেত্রে আপনার মানে খুব সুর দিয়ে পড়া সেটা অপসন্দনীয় হম অনেকে এরকম অপসন্দনীয় কাজ করেন আপনি ইয়ে হিসেবে তেলাওয়াত না মানে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বিশেষ করে কোন জিনিস বিশেষ করে যখন বক্তব্য শুরুতে হয় তখন হতে পারে কিছু অংশ তেলাওয়াত করা যেখান থেকে মানুষের যেন কিছু শিক্ষণ নিয়ে থাকে বা কোরআনের কিভাবে উচ্চারণ করতে হয় এটা যদি শিক্ষা উদ্দেশ্য হয় তাইলে হতে পারে কিন্তু মাঝখানে আপনি রেফারেন্স হিসেবে ট্রেনে নিবেন সেটাকে আবার কোরআনের ভিন্ন সুর দিয়ে ভিন্নভাবে দেখাবেন সেটা না করাই ভালো আহ বাহাত্তর নম্বর যে মাসালা সেটা আছে ইমাম সাহেব যে ঝুমার নামাজের মধ্যে সুন্নত বিরোধী কাজ রসুর আকরম সবসময় এরকম করতেন না কি বেদাতে জাফি বলে মানে বাক্তি বেদাত বলায় অনেকে এরকম করতে চেষ্টা করেন না এরকম করার চেষ্টা করা ঠিক নয় তেহাত্তর নম্বর যে মশলা সেটা হচ্ছে যে কোরআনকে কোন মৃত ব্যক্তির কোন ব্যক্তি মারা গেছে সেই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি কোরআন মসজিদ তেলাওয়াত করলেন এটা কোনো ব্যক্তি করতে পারে ধরেন একজন কারি সাহেব নিয়ে এসে একজন মারা গেছে কোরআন তেলাওয়াত করানো হচ্ছে অথবা কোন মানুষ মারা গেছে রেকর্ডার চালিয়ে দেওয়া হয়েছে অথবা কোন মানুষ মারা গেছে চ্যানেলের মধ্যে এরকম কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে যে মশলা সেটা হচ্ছে আপনার কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোরআন মাজিদ রেকর্ড কোরআন মাজিদের রেকর্ড চালিয়ে দেওয়া যে রেকর্ড করা কোরআন মাসজিদ চালিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক মার্কেটের মধ্যে অথবা হ্যাঁ এরকমভাবে যে কোনো আপনার ইয়ে হোক কারোর অফিস আদালত হোক না কেন যদি সেখানে যারা অবস্থান করে তাদের যদি উদ্দেশ্য না হয় তেলাবাদ শুনে যদি এটা উদ্দেশ্য না থাকে তাহলে সেটা করা যাবে না আর যদি উদ্দেশ্য হয় যে কিছু সময় তারা কাজ নেই এই কারণে সবাই মিলে কোরআন শরীফ শুনলো শোনার উদ্দেশ্য থাকে তাহলে সেটা করা যেতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু অনেকে আপনার নিজের অফিসের মধ্যে তারপরে নিজের ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান কোরআনের সাউন্ড দিয়ে আপনার রেকর্ড চালিয়ে দেওয়া হয়েছে বাইরের লোকেরা শুনার ইচ্ছে নেই তারপরে সে চালিয়ে দিয়েছে এরকম করা কখনো ঠিক হবে না এটা কোরআনের অবমাননা হয় এই কারণে সেটা আমরা করতে যাব না হ্যাঁ এ পর্যায়ে আমি শেষ করতে যাচ্ছি ওয়সল্লাহ আলীন মহম্মদ ওয়ালাহি ওয়াসবিহি আজমাইন